السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد সম্মানিত দর্শকবৃন্দ দূর ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে सादर সম্বাষণ জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা امام ابو جعفر طهوي رحمۃ اللہ علیہ تو بیان اعتقاد اهل السنۃ والجماعه اهل السنۃ والجماعت রাকিদার বনা না এই কিতাবটির একটি অংশের ইয়মুল আখের আখের তরফের ইমানের বিষয়টি আলোচনা করে সৃষ্টিক সবাই রুহরণের দায়িত্ব নিযুক্তপ্রাপ্ত সেখানে আমরা মৃত্যুর বিষয়টি আলোচনা করেছি এবং বলেছিলাম যে একজন মানুষ মৃত্যু তার জন্য অবধারিত মৃত্যু আসবেই মৃত্যু থেকে পালানোর কোন পথ নেই মানুষ সেখান থেকে সেখান্ত সেই দরজার সেই পথ থেকে হারিয়ে যেতে পারবে না তার মৃত্যু বরণ করতেই হবে মৃত্যুর স্বাদ তাকে বক্ষণ করতেই হবে আল্লাহ তালা কোরআনটি আত্মাকে মৃত্যুর স্বাদ বক্ষণ করতে হবে মৃত্যুর এই বক্ষণ যেহেতু মৃত্যুর স্বাদ যেহেতু বক্ষণ সবাই করতেই হবে সেহেতু আমরা বলেছিলাম যে কিছু এমন কিছু ভালো কাজ করা দরকার ইমানদার যাতে করে তার মৃত্যুটা ভালো অবস্থায় হয় আর সেখানে সেই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে আমরা দশটি বিষয় তুলে ধরেছিলাম যে যেগুলো করলে একজন মানুষের ইমা ইমান তার মৃত্যুটা ভালো অবস্থা হয়েছে বলে বোঝা যাবে তার মধ্যে প্রথম বলেছিলাম যে তাহিদের উপর মৃত্যু তারপর ইস্তেকাম দীর পদ থাকা তাও বা করা এই জাতীয় সত্যবাহীদের সাথে থাকা সত্য সত্য অবলম্বন করা এবং আল্লাহ তালার উপর সন্তুষ্টি থাকা সবসময় এবং দুনিয়া বিমুখ থাকা এগুলি সবই আলোচনা আমরা করেছি যে আল্লাহ তালা দোয়া করা যেন আল্লাহ তালা তাকে সুন্দর জীবনযাপন করে আখরাত মুখী যে আখরাত মুখী আখরাত মুখী তার এই জাতীয় দোয়াগুলো করার জন্য আমরা বলেছিলাম যে এগুলোর মাধ্যমে একজন ইমানদারের ইমান যে তার তার যে দুনিয়া দুনিয়া থেকে যাওয়া উত্তম অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছে সেটা তার প্রমাণ পাওয়া যাবে এরপর আমরা সব শেষে বলেছিলাম যে আসলে যে সবশেষে বড় আরো বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে একটি মানুষ বেশ কিছু তার কিছু আলামত আছে যে একজন মানুষ আসলে যে ভালো অবস্থায় দুনিয়া থেকে যাচ্ছে এবং তার উত্তম পরিসমাপ্তি করছে দুনিয়ার জীবনের সেটার কিছু আলামত আছে তার মধ্যে একটা আলামত হচ্ছে উত্তম আলাম একটি বড় আলামত হচ্ছে শেষে লাই ই বলতে পারা জীবনের শেষ মুহূর্তে লাইহ কানরসুল্লাহাম্মান কান আখরুল কালামি লাহ দেখাল যান ष कलम लाई लल्लाईम्य आलामत परि तर मध्य हम मानसर कपाल कपाल घमर मध्यम घटा अर्थात जीवन परि घटे সামান্য কষ্টের মাধ্যমে যাতে কপালের ঘাম দিয়ে গেছে কষ্টে অনুরূপভাবে শুক্রবারে মারা যাওয়ার পরে আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করা অনুরূপে আল্লাহ রাস্তায় যুদ্ধ করার সময় যুদ্ধ করা অবস্থায় মারা যাওয়া অনুরূপভাবে আউুন অর্থাৎ মহামারীতে মারা যাওয়া অনুরূপভাবে পেটের পীড়ায় মারা যাওয়া অনুরূপভাবে ডুবে মারা যাওয়া আহ অনুরূপভাবে কোনো কিছু কোনো কিছু পড়ে মারা যাওয়া অর্থাৎ চাপা পড়ে মারা যাওয়া এবং আল্লাহর আল্লা দিন এবং নিজের সম্পদ এবং নফস নফসের হেফাজত করার স্বার্থে যখন যুদ্ধ করে মারা যাবে কেউ এগুলি প্রতিরোধ করতে গিয়ে মারা যাবে অনুরূপভাবে কোনো মহিলা তার সন্তানসহ নেফাসে যদি মারা যায় অর্থাৎ সন্তানের যেই সন্তান সন্তান প্রসবেজনিত কারণে প্রসদজনিত কারণে যদি মারা যায় भलो अवस्था मारा गेस दुनिया जीवन उत्तम पौर समाप्ति घटे सबसे बहुत उत्तम पौर समाप्ति सब समय चिंता करते हैं খারাপ পরিসমাপ্তি না ঘটে ইমানদার সবসময় চিন্তা করবে তার খারাপ পরিসমাপ্তি যেন না ঘটে খারাপ না ঘটে খারাপ পরিসমাপ্তির কিছু কারণ আছে সেই কারণগুলো আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি প্রথমত যে কারণ প্রথম যে কারণটি খারাপ পরিসমাপ্তি সেটি হচ্ছে আলফা সাদ ফুল তকাদ বিশ্বাসে বিভ্রান্তি বিশ্বাসে বিভ্রান্তি নিয়ে যদি কেউ মারা যায় তার খারাপ পরিসমাপ্তি হয়েছে বলে মনে করতে হবে কারণ কোরআন কারিমা আল্লাহ তালা বলে দিয়েছেন ওবাদ আল্লাহম মিনাল্লাহম আলমিয়া কুন ইহাসিবন তারা যা ধারণা করেনি এই কাফেররা সেটা তাদের জন্য স্পষ্ট হয়ে পড়বে অর্থাৎ সেই সময়ে তারা পালাতে থাকবে তারা চোখ বন্ধ করতে থাকবে তারা বিভিন্নভাবে যখন দেখতে পাবে যে মালাইকে তো আদা আদা ফেরে আসছে তখন তার শোক দুনিয়া সংকুচিত হয়ে যাবে কিন্তু সে পালানোর জায়গা পাবে না তার মৃত্যু অবধারিত এই জন্য খারাপ আঁকিদা যারা আছে যারা তাওদের উপর ছিল না যাদের সারাটা জীবন শির্কের উপর কেটেছে অথবা যারা শির্কের উপর মারা যাচ্ছে অথবা যারা বেদাতের উপরে যাদের জীবন তুলে ধরে জীবনের পরিসমাপ্তি ঘটেছে এরা সবাই খারাপ অবস্থা খারাপ আঁকিদা নিয়ে দুনিয়া থেকে যাচ্ছে এবং এই অবস্থা যদি কেউ মারা যায় সেটা তার জন্য খারাপ পরিণতি ডেকে নিয়ে আসবে এবং খারাপ পরিণতি একটি বড় কারণ হচ্ছে এই খারাপ আকিদে থাকা কোন মানুষের মধ্যে খারাপ আঁকিদা থাকা এটা খারাপ পরিণতি মৃত্যুর সময় খারাপ পরিণতি একটা বড় কারণ এই আমরা আকিদের বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি যে আকিদা যদি ঠিক থাকে আল্লাহ এর মাধ্যমে মৃত্যুর সময় তাকে সহযোগিতা করবে মৃত্যুর পর সহযোগিতা করবে জানাতে সবাই আগে যাবে আকিদের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য এই কথাটাই আমরা বারবার এই জন্য আকিদের বিষয়টি আমরা আলোচনা করি এবং আকিদের বিষয়টি বিস্তারিত আলোচনা করছি কখনো যেন কোনো খারাপ আকিদা ইমানদারের মধ্যে না ঢুকে সবসময় সে সেভাবে পাহারা বসাতে হবে চিন্তা করতে হবে যে আমার মধ্যে যেন কোনো খারাপ আঁকিদা না থাকে খারাপ আঁকিতা থাকলে তার মৃত্যুর সময় সেটা তার জন্য বিপদ ডেকে আনবে সে উত্তম পরিণতির সাথে মারা যেতে পারবে না তার জীবনের শেষ হবে খুব খারাপ অবস্থায় এই আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন খুল হালুন নব্বি কুম্বিল আকসারিনার মালা হ্যাঁ বলুন হে নবী যে আমি কি আমরা কি আপনার তোমাদেরকে জানিয়ে দেব না যে বিল আকরিনা আমার জীবনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত যারা তাদের সম্পর্কে তারা তাদের সারা জীবনের প্রচেষ্টা বসেছে নষ্ট করে বসেছে অথচ তারা মনে করছে তারা কতই না উত্তম আমল করছে এরা কারা এরা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক অনেক ন্যাক আমল করেছে কিন্তু তার মধ্যে সিরেক আছে তার কোনো কাজে লাগবে না একটা মানুষ সারা রাত ধরে আবাদত করলো তাহিদে কিন্তু তাহিদে তার সমস্যা আছে তার কিন্তু কোনো আমার কাজে লাগবে না একটি মানুষ সারা রাত ধরে তাহাজুত গুজার সারা তাহাজুত করেছে দিনে সারাদিন রোজা রেখেছে অর্থাৎ সে রোজা রাখে তাহাজ আদায় করে ইত্যাদি করে কিন্তু তার আকিদের মধ্যে সমস্যা সে মনে করে যে আল্লাহ সার না কেউ গায়েব জানে সে মনে করে যে তার কোন নেতা সবকিছু করতে পারে বা সবকিছু করতে পারে এই জাতীয় কিছু মনে করে থাকে তার কোন ফির বা কোনো মুর্শিদ কোন তাকে তাকে উদ্ধার করতে পারে মনে করে অথচ সে করে কিন্তু কোনো আল্লাহব তার কোনো কাজে লাগবে না কারণ আল্লাহ যেন বলেছেন তাদের জীবনটা পুরোটাই আমলের দিক থেকে তারা ব্যর্থতায় পর্যবেসিত হবে কোনো কাজে লাগবে না কারা তারা আল্লাহিনা দল্লা হায়াতি দুনিয়া যাদের জীবনের প্রত্যেকটি কাজ তারা হারিয়ে ফেলেছে কোন কাজ অনেক কাজ করেছে কিন্তু কোনো কাজে লাগেনি কারণ ওহম ইহাসবু না ইহমিয়া সোনা যদিও তারা মনে করতে ভালো কাজ করছে কিন্তু ভালো কাজ তাদের নসিব হয়নি মনে করলে হয় না এই জন্য আঁকি বেশি গুরুত্ব দিতে হবে খারাপ আঁকি থাকলে সে আঁকি কারণে একজন মানুষের খারাপ পরিসমপ্তি ঘটবে খারাপ পরিসম্পি ঘটবে শিরিক থাকলে কুফরি থাকলে মোনাফেঁকি থাকলে কোনোভাবেই সে আখের হাতে খারাপ পরিণতি মুক্তি পেতে পারবে মুক্তি পাবে না মৃত্যুর সময় তার খারাপ পরিণতি আসবে মালায়কেত আয়াব আসবে এবং মালায় মালায়কেত রহমা তার থেকে দূরে সরে যাবে এবং সে তার খারাপ পরিণতি হবে তার শাস্তি হতেই থাকবে এই জন্য আকিদার বিষয়ে গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে অন্যান্য সমস্ত বিষয় হচ্ছে আকিদার গুরুত্ব বেশি দিতে হবে কারণ আঁকিদা যদি খারাপ হয়ে যায় তার মৃত্যু সুন্দর পরে সমাপ্তি হবে না অসুন্দর পরে সমাপ্তি হবে খারাপ পরিণতি হবে তার সেটা সুবিধিত এবং সবাই সেটা জানে আরেকটি জিনিস যে সমস্ত কারণে মানুষের খারাপ পরিণতি হতে পারে তার মধ্যে একটি হচ্ছে তও করতে দেরি করা তও করতে দেরি করা করতে দেরি করলে একজন মানুষ ত বা এমনও হতে পারে ত বা করতে সে করবে করবে আশা করে আসে কিন্তু ত বা করতে পারেনি এর আগে সে দুনিয়া থেকে চলে গেছে এই গুণাগুলো কি হবে যেগুলো সে করেছে এর অর্থ হচ্ছে ত করতে দেরি করলে সে গুনার ভিতরে পড়ে থাকবে এবং তার তাকবল হয়নি এই জন্য তার উত্তম উত্তম পরিণতি তার আসেনি আরেকটি জিনিস হচ্ছে যে যে কারণে সে উত্তম উত্তম পরিণতি থেকে মাহরুম হবে বঞ্চিত হবে খারাপ দিকে যাবে পরিণত ইস্তেকাম আর তা ইসতেকা থাকবে না দৃঢ়পথ থাকবে না এই দিনের উপরে যখন যখন ইমানদারদের কথা শুনেছে তখন তাদের কথা বিশ্বাস করে আবার যখন শৈতানদের সাথে একত্রিত হয়েছে দিন শয়তান মানব শয়তান তাদের সাথে একত্রিত হয়েছে তাদের কথা শুনেছে কখনও সলাত আদায়ী করেছে কখনো করেনি কখনও আল্লাহ তালার বিশ্বাসী ছিল কখনো তার আল্লাহ তালা আল্লাহ তালার বিধানে বিশ্বাসী হয়নি কখনও আল্লাহ তালার হুকুম বিরোধিতা করেছে বিরোধাচারণ করেছে এই সবই তার খারাপ পরিণতি দেখিয়ে আনবে অর্থাৎ সে মৃত্যুর সময় তার ইমান নসিব হবে না এবং খারাপভাবে সে দুনিয়া থেকে চলে যাবে এজন্য বেশি বেশি করে ইস্তেকামাতের ব্যাপারে প্রচেষ্টা চালাতে হবে খারাপ পরিণত থেকে বেঁচে থাকতে হবে আরেকটি কারণ মানুষকে খারাপ পরিণত পরিণতির দিকে নিয়ে যাবে মৃত্যুর সময় হচ্ছে তুরুল আমল বেশি বেশি আশা দুনিয়ার বুকে আশা করতে হবে দুনিয়ার বুকে আসা এত করা উচিত নয় যা সে সেদিন ভোগ করতে পারবে না একটা মানুষের কতটুকু জায়গা দরকার কতটুকু টাকা দরকার কত টাকা দরকার তার অত সে আশা করে আছে মানুষের জায়গা দখল করছে লক্ষ লক্ষ লক্ষ লক্ষ টাকা রেখে মানুষের টাকা হরণ করেছে হাজার হাজার বিঘা সে মানুষের বক্ষণ করেছে নিয়ে গেছে অনেক সম্পদ নিয়ে সে দুনিয়া বাদশাহী করতে চেয়েছে এই যে লম্বা আশা এই আশাগুলো কিন্তু তার তার জন্য মৃত্যু সময়ে খারাপ পরিণতির কারণ হয়ে দাঁড়াবে অনুরূপভাবে দুনিয়ার প্রতি বেশি ভালোবাসা খুব বদ্যনিয়া দুনিয়ার প্রতি বেশি ভালোবাসা এটাও তার খারাপ পরিণতি যে কোনো মানুষের খারাপ পরিণতির কারণ হয়ে দাঁড়াবে অনুরূপভাবে খারাপ লোকদের সাথে থাকা খারাপ লোকদের সাথে থাকাও খারাপ পরিণতির কারণ হবে খারাপ পরিণতির কারণ হবে আমরা সেই ঘটনাটাই জানি যে খারাপ লোকদের সাথে থাকার কারণে যার কবুল হচ্ছিল না কিন্তু যখন ভালো লোকদের দিকে যাচ্ছিল তখন তার কবুল হয়েছিল কারণ ভালো লোকদের সাথে থাকা এটা একটি এটা একটা ফল এই দুনিয়ার বুকে যে যার সাথে থাকে তার দ্বারা প্রভাবিত হয় এই এই প্রভাবিত হওয়ার কারণে হয়তো খারাপ লোকদের থাকার থাকার কারণে হয়তো মৃত্যুর সময় তার খারাপ পরিণতি হয় ভালো পরিণতি তার লক্ষ্য করা যাবে না অনুরূপভাবে খারাপ পরিণতির আরেকটি বড় কারণ হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে ভিন্ন ভিন্ন হওয়া ম বাইরে দেখানো একরকম ভিন্ন আর আরেকরকম দেখানো এই জন্য হাদিস আসল্লাম বলেছেন একটি মানুষ ভালো কাজ করতে থাকবে থাকবে এমন কি যখন মৃত্যুর কিছু বাকি থাকবে অল্প কিছু সময় বাকি থাকবে এমন সময় তার মধ্যে এবং জান্নাতের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে যে এক বিগত বাকি আছে এমন সময় তার খারাপ পরিণতি এসে তার সামনে আসবে এবং খারাপ কোনো কাজ করবে এবং তার মধ্যে তার মৃত্যু হবে এবং তার খারাপ পরিণতি হবে এটা কী জন্য কারণ তার প্রকাশ্য অন্তর এবং বাইরের কাজগুলি ভিন্ন ছিল সে মানুষের দৃষ্টিতে সে ভালো কাজ করেছে আল্লাহ দৃষ্টিতে ভালো কাজ করলে আল্লাহ তারা কাউকে কখনো কাউকে বঞ্চিত করেন না অর্থাৎ আল্লা সত্যি সত্যি ভালো কাজ করতো মৃত্যুর সময় সে ভালো কাজ করতে পারত এবং তার ইমান নসীব হতো তার জান্নাত নসীব হতো তার ভালো পরিণতি হতো কিন্তু যে ব্যক্তি দুনিয়ার বুকে মানুষের দৃষ্টিতে অনেক অনেক ভালো কাজ করেছে কিন্তু আসলে সে ভালো কাজ করেনি মন থেকে সেগুলো সর্বশেষ পরিণতি হবে সর্বশেষ এমন একটি কাজ করে মারা যাবে যে কাজটি তার জন্য কঠিন সবাই প্রমাণ প্রমাণ করে দিবে যে লোকটি আসলে ভালো মানুষ ছিল না এবং যাহার নামের কাজ করে সে মারা গেছে অনুরূপভাবে দুনিয়ার বুকে হয়তো অনেক মানুষ সম্পর্কে মানুষ জানে না তাকে খারাপ জানতো কিন্তু ভালো কাজ করে সব পরিসমাপ্তি হবে তার ভালো এটাও হাদিসি রসুল্লাহাম বলেছেন যে তার মধ্যে এবং জান্ন মধ্যে হয়তো মানুষের দৃষ্টি দেখা যাচ্ছে যে এক বিগত বাকি আছে এমন সময় তার দিয়ে আসবে তাকে ভালো কাজ করবে ভালো কাজ করাই তা দেখাই দিবে যে আসলে ভালো লোক ছিল এবং তাকে জান্নাতের পথে নিয়ে যাবে এটাও হাদিসি আসছে এর অর্থ হচ্ছে যে প্রকাশ্য এবং বাইরে এবং ভিতর একরকম হতে হবে একজন মানুষের এই জন মানুষের বাইরে এবং ভিতর একরকম হয় সেটা অর্থাৎ যদি ভালো হয় ভিতর বাহির তো তার জন্য সেটা উত্তম পরিণতি দেখে আনবা যদি কোনো বাইরে এসে বেশ ভালো অবস্থান দেখা অথচ ভিতরে তার অবস্থান খারাপ তার আকিদা খারাপ বিশ্বাস খারাপ তার কর্মকাণ্ড খারাপ এরকম হয় তো তার জন্য শেষ পরিণতি খুব খারাপ হবে এবং খারাপ পরিণতি সেটা দেখে নিয়ে আসবে অনুরূপভাবে আল্লাহ ছাড়া অন্য কারো সাথে যদি কেউ সম্পৃক্ত হয় আর তার লক্ষ্লা আল্লাহ নৌকার সাথে সম্পৃক্ত হওয়া এটাও কিন্তু আর খারাপ পরিণতি রেখে আনবে একজন মানুষ সব সময় আল্লাহর সাথে সম্পৃক্ত থাকবে ইমানদার সবসময় চাইবে যে তার মৃত্যু সময় পর্যন্ত যে আল্লাহর সাথে সম্পৃক্ত থাকবে আল্লাহ তালার উপর ভরসা রাখবে আল্লাহ তালার কাছে তার সবকিছু চাইবে এর হলে তাহলে এটা যদি করতে পারে তাহলে তার উত্তম পরিণতি হবে আর সেটা যদি না করে অন্য কারোর সাথে সম্পৃক্ত সম্পৃক্ত করে নেয় কোন কাব কোন পীর কোন বুজুর্গ অথবা কোনো ব্যক্তি অথবা কোন সম্পদ ইত্যাদি অথবা কোনো যা অন্য যে সমস্ত জিনিস দুনিয়া থেকে দিন থেকে তাকে বিমুখ করে এমন কিছুর সাথে সম্পৃক্ত করে নেবে তাহলে তার সেটা উত্তম পরিণতি না হয়ে খারাপ পরিণতি দিকে তাকে নিয়ে যাবে আর যে সমস্ত কাজ তাকে খারাপ পরিণতির দিকে নিয়ে যায় তার মধ্যে আরেকটি হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা কখনো যাইজ নেই আল্লাহ সময় একটা সময় আসে থাকবে কিন্তু খারাপ অর্থাৎ মৃত্যুর সময় কেউ যদি আল্লাহ সমর্থকের খারাপ ধারণা করে আল্লাহ তালা তার সম্পর্কে ভালো কিছু দেখে দেন না রসুল্লাহম বলেছেন হাদিসি কুদ্সিতে এসেছে আল্লাহ বলছেন আনা আইন আব্দি বি আমি আমার বান্দা আমার ধারণার আমার আমার সম্পর্কে ধারণা করে সেটা নিকটে অর্থাৎ আমার বন্দা হাদিস বলা হয়েছে সেটাও যে আমার বন্দা আমার সম্পর্কে যেটা ধারণা করে আমি সেটা তাকে দিই সেহেতু মনে করে আল্লাহ আমাকে যেহেতু আমি জীবনের শেষ মুহূর্তে এসেছি আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন হাদিসে সরসুল্লাহ সাল্লাম বলেছে তিনি একজন দেখা করতে গেলেন মৃত্যুর সময় তখন একজন লোককে দেখা করতে এক লোক সাথে দেখা করতে গেলেন তখন তা জিজ্ঞাসা করলেন যে তুমি নিজেকে কেমন পেয়েছ তিনি বলেন যে আলসোল্লাহ আমি ভয় হয় আবার আমার আশা হয় এটা যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবে রসুল্লাহ সাল্লাম বললেন যে এই মুহূর্তে যে এই মুহূর্তে মৃত্যুর সময় যদি কারো আল্লাহ সম্পর্কে ভালো ধারণা হয় আল্লাহ তালা তাকে তার ধারণা অনুসারে দান করেন ধারণার কাছে থাকেন অর্থাৎ তাকে ক্ষমা করে দিবেন সুতরাং ইমানদার মাত্রেই আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবে খারাপ ধারণা কখনো রাখবে না মৃত্যুর সময় তার ধারণা প্রবল হবে যে আমি অবশ্যই আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন আমি আশা করি আল্লাহ তালা আমার গুণাগুলি ক্ষমা করে দেবেন আমাকে জান্নাত দিবেন আমার উত্তম পরিণতি দিবেন আমাকে থাকবে খারাপ ধারণা করলে মৃত্যুর সময় তার খারাপ ধারণা মনে করে খারাপ আল্লাহ সম্পর্কে আল্লাহ করবেন না তাহলে আল্লাহ তালাতে ক্ষমা করবেন না এইজন্য ইমানদার সব সময় খারাপ পরিণতি দিকে না যাওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে যাতে সবসময় সম্পর্কে ভালো ধারণা রাখে কিন্তু কেউ যদি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখে তাহলে সেটা তার খারাপ পরিণতির একটি কারণ আর খারাপ পরিণতির আরেকটি কারণ হচ্ছে গুণা বারবার করতে থাকা কোন তবা না করে বারবার গুণা করছে গুণাকে বারবার করা বড় কবিরা গুণাকে বারবার করা এবং গুনার মধ্যে প্রসিদ্ধি লাভ করা গুনার মধ্যে প্রসিদ্ধি লাভ করা এটা কিন্তু একটি খারাপ পরিণতির একটি কারণ ইসরার আলা শহীরা ছোট গুণাকে বারবার করা বড় গুণাকে থেকে তবা না করা এগুলি খারাপ পরিণতির একটি কারণ খারাপ পরিণতির আরেকটি কারণ হচ্ছে আখাতকে ভুলে যাওয়া অনেক মানুষ আছে দুনিয়ার জীবনে যারা আখেরাতকে ভুলে গেছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেটা ভুলে যাচ্ছে সেগুলি খারাপ পরিণতির কারণ আর একটি কারণ হচ্ছে মৃত্যুর কথা স্মরণ না হওয়া আর মৃত্যুর কথা স্মরণ না করা আমরা আগে বলেছিলাম মৃত্যুর কথা স্মরণ হওয়া এটা কিন্তু ভালো পরিণতির পরিণতির একটি কারণ আর মৃত্যুর কথা স্মরণ না হওয়া খারাপ পরিণতির একটি কারণ আর একটি খারাপ পরিণতির কারণ হচ্ছে সর যেটা সেটা হচ্ছে জুলুম মানুষ জুলুম করলে সেই জুলুমের কারণে অনেক সময় তার পরিণতি খারাপ হয় কারণ রাস্লাম বলেছেন আর জুলমো জুলুমা তুনিয়মাল কেয়ামা কেয়ামতের দিন জুলুম জুলুমা অন্ধকার নিয়ে আসবো সেই জন্য ইমানদার মাত্রেই সবসময় চিন্তা করবে যে আমি খারাপ পরিণতি থেকে বাঁচব ভালো পরিণতির দিকে যাব যে সমস্ত কাজে ভালো পরিণতি রয়েছে সে কাজগুলি করে যাব আর সমস্ত কাজে খারাপ পরিণতি রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকবো ইমানদার সবসময় এই দুটি কাজে সবসময় ব্রতি থাকবে এর থেকে সে বাইরে যাবে না সময় দর্শক আমরা আলোচনা করছিলাম যে কিভাবে একজন ইমানদার ভালো পরিণতি দিকে যেতে পারে এবং খারাপ পরিণতি কীভাবে বাসতে পারে সেটা আমরা আলোচনা করছিলাম তো আমরা দেখেছি যে ইমানদার যদি আল্লাহ তালার পথে থাকে আল্লাহ তালা তাকে সঠিকভাবে পথ দেখান মৃত্যুর সময় তার জন্য ফেরেস্তা নাজিল করেন এবং তাকে সুসংবাদ দিয়ে থাকেন আর যদি আল্লাহ তালার পথে না থাকে তা পথে না থাকে ইস্তেখা না থাকে দৃঢ়পথ না থাকে দিনের উপরে তাহলে তার খারাপ পরিণতি তার জন্য অপেক্ষা করছে কিন্তু আল্লাহ তালা এই অবস্থাতেও মৃত্যুর সময় আমরা এর আগেও বলেছিলাম যে মৃত্যু কিন্তু অবধারিত হবেই কাউকে এটা এই সম্পর্কে কোন অবসান দেওয়া হচ্ছে না কিন্তু আল্লাহ তালা নবীদেরকে অবসান দিয়ে থাকেন আল্লাহ তৃত্যুর সঙ্গে অবসান দিয়ে থাকেন যে সে দুনিয়া এবং আখেরাতের ব্যাপারে যে সে অবসান গ্রহণ করে যে কোনটা গ্রহণ করবে সমস্ত নবী আখেরাতকে গ্রহণ করেছেন সমস্ত নবী আখেরাতকে গ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে তাকে মৃত্যুর সময় আশার্মি রফিক আলা সাথে মিলিত হতে চাই আল্লাহ রফিকা হ্যা আল্লাহ আমি রফিকুল্লাহ মিলিত হতে চাই উত্তম বন্ধুর কাছে যেতে চাই উত্তম বন্ধুর কাছে বন্ধুদের কাছে যেতে চাই এটা বলার আশার বুঝলেন যে নবীদেরকে অপসান দেওয়া হয় খেয়াল দেয়া হয় যে তারা দুনিয়া এবং আখরাত কোনটা গ্রহণ করবে সেটা দেওয়া হচ্ছে এবং রসুল্লাহ আসাম মৃত্যুকে গ্রহণ করে নিচ্ছেন আল্লাহ সাদে সাক্ষাৎ আল্লাহ তাদের সাক্ষাৎকে তিনি গ্রহণ করে নিচ্ছেন সেই হিসাবে মৃত্যুকে মৃত্যু অবধারিত কিন্তু নবীদেরকে আল্লাহ তাদের অবশান দিয়ে দুনিয়া এবং আখরাতের মধ্যে কোনটা গ্রহণ করবে সেটা আল্লাহ তারা তাদেরকে সম্মান তাদের সম্মান করে তাদেরকে সে সুযোগ দিয়ে থাকেন সে সুযোগ তারা কিন্তু সবাই কিন্তু নিয়েছেন আখরাতকে গ্রহণ করে নিয়েছেন কারণ আখরাতের জীবন আশুকের জীবনের শেষ জীবন সেই জীবনের কোন শেষ নেই আখের জীবনে সেই জীবনের এমন জীবন যে জীবনের কোনো শেষ নেই এই জন্য সেই জীবনকে তারা গ্রহণ করে নিয়েছেন তাহলে এই মৃত্যুর পরে পরবর্তী কি হবে কবরের জিন্দগিতে কি কি জিনিস হবে সে বিষয়গুলো ইচ্ছা আমরা পরবর্তী কোনো পর্বে আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই দয়াই আমরা করবো আখের দোয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি